তার কথা উল্লেখ করা হয়েছে মুসা সালামের খাদেম বা বৃত্ত হিসেবে মুসা আল্লাহিস্লামের খাদেম সেই হিসেবে তিনি মুসা সহচর্য নৈকট্য লাভ করেছেন এবং তিনি নবুয়ের খুব কাছাকাছি ছিলেন মুসা আলাহ্লামকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ তার হয়েছে তিনি ছিলেন মুসা ছাত্র যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায়প্রয়ন ছাত্র পরবর্তীতে আমরা দেখতে পাই মুসা আলাহিসাল্লামের মৃত্যুর পর আল্লাহ সুত ইউসেব নূন আল্লাহ সাল্লামকে নবুয়াদ দান করলেন এবং তার নবুয়ের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সোহি হাদিস থেকে কুরআনে আল্লাহ মোহাম্মতআল্লাহ ইউসাহ নুন আলাামের নাম উল্লেখ করেননি তবে তার প্রসঙ্গে একাধিক আয়তে আলাহমতাল্লাহ আলোচনা করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন রাজানী মিনাল্লাজ দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যারা বাকি বনিস জাতিকে উদ্বুদ্ধ করে দিহাদির দিকে আহ্বান করে বলছিলেন তোমরা শহরের ফটকে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইউস আবনে নুন তিনি ইংরেজিতে পরিচিত যশোয়া নামে তিনি বলেন ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মাকদিস জেরুজালেম আল্লাহ সুমতা বিজয় করেছেন বিজয় দান করেছেন ইসরায়েলিদেরকে জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয় এটা মুসা আলাহিসাল্লাম কিংবা হারুন আলাহিসামের নেতৃত্বে নয় এটা হয়েছে ইউসাবনে নুন আলাহি ইসাল্লামের নেতৃত্বে কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল এই ব্যাপারে আমরা ইঙ্গিত পাই আল্লাহ রসুল সাামের কথা হতে বনে ইসরাহল যারা মিশরে ফেরাউনের অধীনস্থ গোলাম ছিল এবং দাসত্বের মধ্য দিয়ে বড় হয়েছিল তাদের মন মানসিকতা ছিল দুর্বল এবং নিচু এই ধরনের বিজয় অভিযানের জন্য তারা মানানস ছিল না প্রস্তুত ছিল না যোগ্য ছিল না জেরুজালেম জয় করা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন তাদের সেই যোগ্যতাই ছিল না কিন্তু এরপরও আল্লাহ সুহাম তাল্লা তাদেরকে বিজয় দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ সুহাম্মাল্লা প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা শহরের ফটোকে পৌঁছাও তোমাদেরকে বিজয় দেওয়া হবে তোমরা জিহাদ করো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু তারা জিহাদকে অস্বীকৃতি জানিয়েছিল ফলে আল্লাহ তাদের উপরে চল্লিশ বছরের যাযাবর জীবনের অপমান এবং লাঞ্ছনাকে তাদের উপরে ছেড়ে দিলেন সময়ের আবর্তে সেই দুর্বল প্রজন্মের প্রত্যেকেই একের পর এক পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় এবং তাদের স্থলে তাদেরকে রিপ্লেস করে তাদের স্থলাভিষিক্ত হয় একটি নতুন প্রজন্ম যারা বড় হয়েছে নেতৃত্ব এবং দীক্ষার অধীনে তারা স্বাধীনভাবে বড় হয়েছে এরাই হচ্ছে সেই প্রজন্ম পরবর্তীতে যাদের হাতে জেরুল বিজয় অর্জিত হয়েছে রাসুল্লাহিস্লাম তিনি বলেছেন সেই বাছুর পূজারীদের একজন ব্যক্তিও জেরু প্রবেশ করতে পারেনি সেই জেনারেশনের প্রত্যেকে এবং হারুন আলাহামের হাতে তাওরাতে শিক্ষায় শিক্ষিত স্বাধীন চিন্তা চেতনা বিশিষ্ট এক নতুন প্রজন্ম যারা যোগ্য নেতৃত্ব এবং বিজয়ের পতাকা তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন মুসা আল্লাহাম বনিসাল নিকট প্রেরিত রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বিজয় আসলো সাহেব নুন আলাহিসামের হাত ধরে তিনি কিনা মুসা আল্লাহিসের শিষ্য তার ছাত্র এটা ঠিক যে মুসা আল্লাহ সাল্লাম বনী ইসরা নিকট প্রেরিত রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি জাতির প্রতিষ্ঠাতা তিনি ফের কাছ থেকে জাতিকে মুক্ত করে নিয়ে এসেছেন কিন্তু এরপরও বিজয় তার হাত ধরে আসেনি অথচ আমরা জানি তিনি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন জেরুজ পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য তিনি খুবই ব্যাকুল ছিলেন এমনকি যখন মানুষের আকৃতিতে মালাকল মাউদ তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছিলেন তার রুহ কবচ করতে এসেছিলেন মুসা আলাই্লাম বিষয়টা এতটা অপছন্দ করেছিলেন যে তিনি তাকে আঘাত করেছিলেন এমনকি যে আঘাতে এসে মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল মোসা আলাহাম বিষয়টিকে অপচ্ছন্দ করেছেন কারণ এখনও তিনি জেরুস আল্লামকে বিজয় অর্জন করতে পারেননি কীভাবে তার মৃত্যু হতে পারে কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন তিনি এসেছিলেন তিনি মৃত্যুর ফেরস্তা এবং তার নির্ধারিত সময় ঘুরিয়ে এসেছে তবুও তিনি আল্লা সুমদ আল্লাহ কাছে দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ আমি এখন মৃত্যুবরণ করব, কিন্তু আমাকে যতটা সম্ভব জেরুজ কাছে গিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করুন মৌসা আলাহ ইসলাম এতটাই আগ্রহী ছিলেন এই জেরুজালেমকে বিজয় করার জন্য বাইতুল মাকদিস জীবিত অবস্থায় জেরুজ তিনি প্রবেশ করার সৌভাগ্য পাননি অন্তত তার কবর যেন সেই ভূমির যতটুকু সম্ভব কাছাকাছি গিয়ে হয় এটাও তিনি দোয়া করছিলেন এটা প্রমাণ করে মুসা আলাহিসাল্লামের হৃদয়ে কত তীব্র আকাঙ্ক্ষা ছিল এই অভিযানের জন্য কিন্তু এরপরও মুসা আল্লাহিস্লাম তিনি এই গৌরব অর্জন করতে পারেননি শ্রেষ্ঠ নেতা হওয়া সত্ত্বেও কারণ তিনি যাদের উপরে নেতা সেই জনতা সেই লোকেরা এই অভিযানের জন্য প্রস্তুত ছিল না ঠিক একই রকম একটা বিষয় ঘটে বর্তমানে মুসলিম উম্মার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা সময় নিজেদের নিষ্ক্রিয়তাকে এবং নিজে নেই আমরা মাহাদির জন্য অপেক্ষা করছি কিন্তু না আমরা নিজেরা যদি প্রস্তুত না হই তাহলে একা মাহাদি কিছুই করতে পারবেন না বরং হাদিস থেকে আমরা দেখতে পাই এটা প্রমাণিত আল তার আবির্ভাবের পূর্বেই এই উম্মতের মধ্যে খিলাফা প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এই উম্মতের মধ্যে কিছু ব্যক্তি তারা প্রস্তুত করবেন খিলাফাকে প্রতিষ্ঠিত করবেন এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তাদের মধ্যে আসবেন আল মাহাদি বিজয়ের জন্য প্রস্তুত একটি জেনারেশনকে আগে তৈরি হতে হবে কারণ বিজয় এটা শুধুমাত্র একজন নেতার কোনো বিষয় নয় একা অর্জন করার কোনো বিষয় নয় একটি সম্পূর্ণ প্রজন্ম একটি জাতির বিষয় প্রথমে প্রয়োজন এর জন্য ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যাওয়া ইসলামের পতাকা তুলে ধরার জন্য উপরুক্ত একটি জেনারেশনকে তৈরি করা এটা তৈরি করা হলেই বিজয় অর্জিত হতে পারে ঠিক একই কারণে বনি ইসরায়েল তারাও তাদের মধ্যে হারুন এবং মুসা আলা ইসলাম থাকা সত্ত্বেও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না তারা সেই কাজের যোগ্যতা অর্জন করেছে নিজেদেরকে প্রস্তুত করেছে যতদিন না তারা বিজয়ের জন্য উপযুক্ত একটি জেনারেশনকে তৈরি করেছে এবং এই জেনারেশন যখন তৈরি হয়ে গিয়েছে ইউসাহেবনে নুন তার নেতৃত্বে তারা জেরুজালেমকে বিজয় করেছে ইউসাহেব নুন আলাইসলাম তিনি যুদ্ধ করছিলেন তৎকালীন ফিলিস্তিনের বাসিন্দা আলজাবিরাহ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা দৈহিকভাবে ছিল বিশাল আকৃতির শক্তিশালী এবং নিষ্ঠুর এক জাতি তাদের বিরুদ্ধে নুন তিনি বনে এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন যখন তিনি লড়াই করছিলেন সেটা খুবই ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ছিল সারাদিনের লড়াই শেষে এই সাহেব নেলেন তিনি দেখলেন বেলা গড়িয়ে যাচ্ছে দিন শেষ হয়ে আসছে অথচ আজকে যদি তিনি চূড়ান্ত বিতি অর্জন করতে না পারেন তাহলে শত্রুপক্ষ নতুন দিনে নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন শক্তিতে নামবে এবং চূড়ান্ত বিজয় লাভ করা খুবই কঠিন হয়ে যাবে ইউ সাহেব নুন আলা সাল্লাম তিনি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন এবং দেখুন কীভাবে আল্লাহর সাহায্য আসলো এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত আমাদের রব কে আমাদের রব হচ্ছেন আল্লাহ তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক রক্ষাকর্তা অপরদিকে কুফফারদের কোনো অভিভাবক নেই কোনো মাওলা নেই রক্ষাকর্তা নেই ইউ সাহেব নুন তিনি বুঝলেন আজকে যদি বিজয় অর্জন করতে হয় আরও কিছু সময় দরকার অথচ সেই দিকে সূর্য অস্তগামী এবং মোসনাদ আহমদিত হাতি সেই মহান যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন তাকিয়ে আঙ্গুল তুলে বললেন আমিও একটি আদেশ পালন করে যাচ্ছি আর তুমিও একটি আদেশ পালন করে যাচ্ছ আমরা উভয় আল্লাহ আদেশ পালন করে যাচ্ছি কাজে তুমি থেমে যাও আকাশে স্থির হয়ে যাও তিনি সূর্যকে আসমানে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুহামতাল্লা কাছে দোয়া করলেন আল্লাহ আল্লা সুহামতাল্লাহ তাদের বিজয় প্রদান করার জন্য সেই সূর্যকে আসমানে স্থির করে দিলেন যতক্ষণ না পর্যন্ত তিনি শত্রুদেরকে নির্মূল করলেন চূড়ান্ত বিজয় অর্জন করলেন ততক্ষণ পর্যন্ত সূর্য ওই আসমানে স্থির হয়ে থাকলো সুহান আল্লাহ বেলা ডুবলোনা এবং বনি ইসরায়েলকে এভাবেই তাদেরকে করার সাহায্যের ওয়াদাকে আল্লাহ সুবাহতাল্লাহ বাস্তবায়ন করলেন এই ওয়াদা আল্লাহ সুহামতাল্লা চল্লিশ বছর আগেই প্রদান করেছিলেন কিন্তু তখন তার আল্লাহ সুবাহ ওয়াদার উপরে ভরসা করতে পারেনি এবং নিজেদের নিচু মন মানসিকতা অতিক্রম করতে পারেনি যার কারণে সেই যাদাবর লাঞ্ছনা তাদের উপরে চলে আসত ইউ সাহেব নুন আলাহিসাল্লামের সময়ের ব্যক্তিরা যাদেরকে তাওরাতের শিক্ষা শিক্ষিত করা হয়েছে তারা আল্লাহ সুহামতাল্লাহ করা ওয়াদার উপরে ভরসা করে যুদ্ধ করেছেন জিহাদে অগ্রসর হয়েছেন এবং তাদের জন্য আল্লাহতালা কিভাবে সাহায্য করেছেন সেই সূর্যকে আলসামতাল আসমে থামিয়ে দিয়েছেন যতক্ষণ তারা বিজয় অর্জন করেছেন সূর্যকে আলাস মহামতাল আসমানে থামিয়ে দিয়েছেন রাসু সাল্লা সাল্লাম মুসনাদ আহমদে বর্ণিত হাসি সে বলেছেন ইউ সাহেবের নুন ছাড়া অন্য কারো জন্য আল্লাহতাল সূর্যকে আসমানে থামিয়ে দেননি কাজেই বিজয় এটা বাহ্যিক কোনো প্রভাবকের উপরে নির্ভর করে না সংখ্যার উপরে নির্ভর করে না কার কত সৈন্য আছে কার কত অস্ত্র আছে মিসাইল আছে বোমা আছে এইগুলো বিষয়ের উপরে বিজয় নির্ভর করে না বরং বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এবং তারা আল্লাহর উপরে ভরসা করে কাজে অংশগ্রহণ করে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করে তাদের জন্য আলসহমতাল্লা সাহায্যের বাদা করেছেন তাদের তাদেরকে আলসুভতাল্লা বিজয় দান করেন ইউসে নুন তিনি যখন যুদ্ধের বাহিনী তৈরি করছিলেন বাহিনীর শূন্য সংখ্যা শত্রুদের থেকে কম ছিল এরপরও তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে মনোযোগ দেননি বরং তিনি মনোযোগ দিয়েছেন ইখলাস আন্তরিকতা এবং আল্লাহর উপরে ভরসা করার দিকে তিনি বলেছিলেন রাসুউল্লা সাল্লা ত্রিমুসনাদে আহমদে বর্ণিত হাদিসে বলেছেন আল্লাহর একজন নবী যুদ্ধে যাওয়ার আগে তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বললেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে বিয়ে করেছে কিন্তু এখনো নববধূর সঙ্গে রাত কাটাওনি এবং তা করতে আগ্রহী তাহলে সে আমার সঙ্গে এসো না আর যদি এমন কেউ থাকো যে তার দেয়াল তুলেছ কিন্তু এখনও ছাদ তুলনি সেও আমার সঙ্গে এসো না আর যদি এমন কেউ থাকো যে কোনো গর্ভবতী উঠনি বা ছাগল কয় করেছ এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছো সেও আমার সঙ্গে এসোনা বিরত থাকুক আল্লাহ নবী ইউসাহ নুন আলাহাই তিনি চাননি সংখ্যা করতে এমন ব্যক্তিদেরকে নিয়ে যাদের হৃদয় অন্য কোন কিছুর প্রতি আসক্ত তিনি প্রাধান্য দিয়েছেন ইকলাস এবং দৃঢ় বিশ্বাসকে ইয়াকিনকে কারো যুদ্ধে পুরোপুরি নিবেশ করা সম্ভব নয় যদি এমন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিদের না আসাই উত্তম বরং সে বসে থাকুক তার সম্পদ এবং পরিবার নিয়ে এটাই হচ্ছে সাঈদনা ইউসাহ নুন আলাহাইসাল্লামের গল্প তারা জিহাদ করলেন আল্লাহ সাত আল্লাহ ভরসা করলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন জেরুজালেম মুক্ত হল তারা বাইতুল মাকদিসে প্রবেশ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকার নিচে এই ব্যানারের নিচে তারা তাদের গঠিত ইসলামী রাষ্ট্রের সীমানাকে ক্রমাগত বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ চালিয়ে যেতে লাগলেন মুসা আলাহিসাল্লাম হারুন আলাহিসামের মৃত্যু এবং পরবর্তীতে ইউসাইব নুন আলাহিসের মাধ্যমে জেরুজালেম বাইতুল মাদিস বিজয়ের কয়েক কয়েকশ বছর পর অনেকগুলো জেনারেশন চলে গেছে ধীরে ধীরে বনি ইসরায়েলের প্রবেশ করেছে নানা ধরনের করাপশন ফলে আলাস তাদের শত্রুকে আবারও তাদের উপরে প্রাধান্য বিস্তার করার সুযোগ দিয়েছেন এই সময়ের মধ্যে বনি ইসরায়েল ক্রমাগত একের পর এক দিহাত চালিয়ে এসেছে যখন শত্রুরা তাদের উপরে প্রাধান্য বিস্তার করল ইয়াকুব আল্লাহ ইসলামের সন্তানেরা ইসরায়েলের বংশধরেরা তাদের কাছে থাকা নবীর কাছে অনুরোধ জানাতে লাগলো তারা বললো কুরআ বর্ণনা করেছেন তাদের সম্পর্কে দেখনি যখন তারা পারি। যিনি আল্লাহ নবী তিনি বিচক্ষণ ছিলেন তিনি জানেন তাদের মানসিকতা সম্পর্কে তিনি একটি প্রশ্ন করলেন তিনি বললেন তোমাদের প্রতি এই রকম ধারণা করা যায় যে যখন লড়াইয়ের হুকুম চলে আসবে তখন তোমরা লড়াই করবে না আল্লাহ নবী চাইলেন তাদেরকে যাচাই করে নিতে তারা যে অনুরোধ করছে আমাদেরকে একজন কুরাহী সংরক্ষণ করেছেন তারা বলেছেন আমাদের কি হয়েছে যে আমরা কেন আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতারিত হয়েছি আমাদের ঘর বাড়ি এবং থেকে। এই এই কথা বলা যে আমরা আল্লাহ রাস্তায় রিহার করতে চাই এটা বলা খুবই সহজ এবং এই ধরনের কথা বলে এই ধরনের লোক সংখ্যায় প্রচুর আমরা অনেক মানুষকে দেখি যায় এই ধরনের কথা বলে থাকে কিন্তু বাস্তবে খুব অল্প সংখ্যক মানুষই নিজেদের কথাকে কাজে পরিণত করে দেখায় খুব অল্প সংখ্যক মানুষই সম্মুখীন হয় তারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং পলায়ন করে আল্লাহ আল্লাহ কুরআনে বর্ণনা করে বলেছেন অতঃপ্পর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কিছু ব্যক্তি ছাড়া বাকিরা সবাই ঘুরে দাঁড়ালো আল্লাহ মোহাম্মাল সম্পর্কে ভালো করেই জানি সুতরাং আমরা যেন শুধুমাত্র মানুষদের কথা ওয়াদা এবং বক্তব্যের ধোকায় না পড়ি কারণ মুখে বলা একটি খুবই সহজ বিষয় কষ্টের কিছু নেই এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য বহু ত্যাগ কষ্ট স্বীকার করতে হয় এটা বলা খুবই সহজ আমরা ইচ্ছা করে বিজয় করতে পারবো আমরা আক্রমণ করবো ইহুদিদেরকে ধ্বংস করে দেবো এই কথা বলা খুবই সহজ কিন্তু এর জন্য নিজেদেরকে প্রস্তুত করা ত্যাগ শিকার করা বিশেষ করে একটি দীর্ঘ সময় ধরে লং টার্ম বা দীর্ঘ মেয়াদের জিহাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ত্যাগ শিকারের মানসিকতাকে ধরে রাখা এটা সহজ কোনো বিষয় নয় এই দীর্ঘ মেয়াদী ত্যাগ তৃতিক্ষা এটাই হচ্ছে সত্যিকারের জিহাদ জিহাদ শুধুমাত্র এককালীন কোনো একটি ত্যাগ শিকারের বিষয় নয় বরং লম্বা সময় ধরে এই ত্যাগ শিকার করার মানসিকতাকে ধরে রাখা এটাই হচ্ছে জিহাদ এবং ঠিক এই জায়গাতে এসেই অধিকাংশ মানুষ নিজেদের প্রকাশ করে। বলা হয় একটি ঘটনায় করার জন্য আপনি হয়তো একটি জ্বালাময়ী ক্ষুদ্র প্রদানের মাধ্যমে আশেপাশের পরিবেশকে গরম করে তুলবেন মানুষদেরকে উত্তেজিত করে তুলবেন কিন্তু পরবর্তী দিন দেখা যাবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে কোনো একটি বিষয়ে দান করার জন্য আপনি হয়তো নিদর্শন স্থাপনের জন্য উৎসাহ করার জন্য এত বেশি পরিমাণে দান করলেন মানুষ আশ্চর্য হয়ে যাবে কিন্তু এটা একবার হতে পারে পরবর্তী দিন সপ্তাহে পরবর্তী মাসে ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া এটা সহজ কোনো বিষয় কাজেই যখন ধারাবাহিকতা রক্ষা করে দীর্ঘমেয়াদী ইতিহাদের বিষয় চলে আসে মানুষ সেখানে হার মানে নতি স্বীকার করে মনীষ রাজের লোকেরা এর আগে তারা অবাক হয়ে বলছিল কেন আমরা আলাদা রাস্তায় ইতিহাস করবো না কেন আমরা যুদ্ধ করবো না যখন কিনা আমাদেরকে আমাদেরই ঘর থেকে আমাদের সন্তানদের কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অথচ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার আদেশ চলে আসলো তখন তারা পিছুটান দিল অথচ সেই মুহূর্তে আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লা সুহামতাল্লাহর কাছে আল্লাহ সুহাম তাল্লাহার নবীর মাধ্যমে তা আল্লাহ সুহামতাল্লাহর কাছে যে অনুরোধ তারা করেছিল আল্লাহ সুহামতাল্লা সেটাকে পূরণ করেছেন তাদের আর্জি মোতাবেক তাদের নিকট একজন যোগ্য নেতাকে প্রেরণ করেছেন কিন্তু যারা আগে অজুহাত ছিল আমাদের যোগ্য নেতা নেই তাদের কাছে যখন যোগ্য নেতা চলে আসলো তখন তারা নতুন অজুহাত নিশ্চয় জন্য মালিক তোমাদের বাদশাহ তোমাদের নেতা সাব্যস্ত করেছেন তারা বলতে লাগলো এটা কি করে সম্ভব যে তালুতের শাসন চলবে আমাদের উপরে অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক থেকেও সচ্ছল নয় নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন আল্লাহ তাকে মনোনীত করেছেন তোমাদের উপরে পছন্দ করেছেন বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমস্ত বিষয়ে অবগত তাদের নবী তাদেরকে বললেন উনিশ সাইলের যে নবী মধ্যে ছিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন তালুদকে অথচ তারা তাদের নবীর সঙ্গে তর্ক জুড়ে দিল যারা কিনা কিছু মুহূর্ত আগেই কিছুদিন আগেই আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিস্ময় প্রকাশ করছিল কেন আমরা যুদ্ধ করবো না অথচ যখন তাদের কাছে ইতিহাদের বিষয় চলে আসলো যোগ্য নেতা চলে আসলো তারা বললো এই ব্যক্তিকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে চাই না কেন চাই না তারা দুইটি অজুহাত দাঁড় করাল প্রথম অজুহাত এই ব্যক্তির থেকে আমাদেরই রাষ্ট্রক্ষমতা পাওয়ার হক বেশি অর্থাৎ তিনি আমাদের মতো উচ্চ বংশীয় নন সম্ভ্রান্ত কোনো পরিবারের ব্যক্তি নন বর্ণবাদ এবং গোত্রপ্রীতি দ্বিতীয়ত বিষয় তিনি সম্পদশালী নন সম্পদের দিক থেকে তিনি সচ্ছল কোন ব্যক্তি নন তাদের যুক্তি কীভাবে তিনি নেতা হতে পারেন যদি না তিনি কোনো উঁচু বংশের সন্তান হন আর কিভাবে তিনি রাজা হতে পারেন যখন কিনা না তার সম্পদের প্রাতুর্য আতিক্য নেই বনে ইসরায়েলের এই মানসিকতা এখনও পর্যন্ত আজকের অভিশপ্ত ইহুদি জাতি তারা ধরে রেখেছে তারা বলে আমরাই হচ্ছি ঈশ্বরের নির্বাচিত জাতি গডস চিউজেন্ড পিপল আর বাকি মানুষেরা তারা হচ্ছে সব জেন্টাইল নিচু জাত দ্বিতীয় যে অজিহাত তারা দাঁড় করিয়েছিল এটা হচ্ছে অর্থ তাদের কাছে সাফল্য কিংবা ব্যর্থতার মানদণ্ড বা সূচক হচ্ছে অর্থ সম্পত্তি দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাধি শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তা বহু মুসলিমদের মধ্যেও বর্তমানে ছড়িয়ে গেছে আমরা বর্তমানে একজন ব্যক্তির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করি তার অর্জিত সম্পদের উপর ভিত্তি করে মানুষ জিজ্ঞাসা করে উমুকের কত সম্পত্তি আছে সে কি লাখ প্রতি কোটিপতি তার ব্যাংক ব্যালেন্স কত আর যদি তার কোনো অর্থ না থাকে আমরা বলি ওর তো দুই পয়সারও দাম নেই কোনো মূল্য নেই মানুষ হিসাবে তার কেমন আচরণ কেমন আখলাক কেমন তাকুয়া কেমন এগুলো কোনো মূল্যই নেই তার সালাদ দিনদারিতা সিয়াম পালন কোনো কিছুতেই কি শেষে যায় না টাকা পয়সা নেই তো তার কোনো মূল্যও নেই কিন্তু আল্লাহ নবী তিনি তাদেরকে শিক্ষা দিলেন এটা সঠিক বিষয় নয় তিনি বললেন কলা ইন্নআল্লাহ আলাইকুম আল্লাহ তাকে তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছেন বাছাই করেছেন আল্লাহ নির্বাচন করেছেন এই কথাই যথেষ্ট হতে পারে যে কোনো তর্ক এবং বিতর্কের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে পছন্দ করেছেন এরপরে আর কোনো যুক্তিতর্কের কোনো সুযোগ থাকে না যা বর্ণ সম্পদ কোনো কিছুই আর সেখানে আসে না আল্লাহ যদি কোনো কিছুকে ঠিক করে থাকেন সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো অপশন বা সুযোগ আর নেই কিন্তু লক্ষণীয় বিষয় কেন আল্লাহ সহ তাকে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন নেতা মনোনীত করলেন কারণ এর মাধ্যমে আলোচনা হওয়ার তাদেরকে শিক্ষা দিতে চাইলেন যে নেতা নির্বাচন কিসের ভিত্তিতে করতে হয় তাদের নবী এই বিষয়টি তাদের কাছে শিক্ষা উপস্থাপন করছেন তারা তাকে দুইটি অজুহাত দেখিয়েছিল কেন তালুত নেতৃত্বের যোগ্য নয় আর আল্লাহ নবীও তাদেরকে দুইটি যুক্তি দেখালেন কেন তিনি নেতা হবেন আল্লাহ নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে আল্লাহ থেকে দুটি বিষয় দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং শক্তি স্বাস্থ্যের সুস্বাস্থ্য এই দিক থেকে প্রাচুর্য দান করেছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন অধিকাংশ সময় যখন আমরা জ্ঞান এই শব্দটা শুনি আমাদের মনে তাৎক্ষণিকভাবে কিতাবি জ্ঞান বা ফিখের ধারণা চলে আসে কত বেশি জানেন এই বিষয়টা আমাদের মধ্যে চলে আসে কিন্তু জ্ঞান মানে সবসময় এই ধরনের বিষয়কে বোঝায় না জ্ঞান নির্ভর করে আপনি কোন কাজের সাথে জড়িত তার উপরে যদি আপনি সামরিক ক্ষেত্রে মিলিটারি বিষয়ে প্রদান করতে হয় খলিফা প্রত্যেকটি কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতা প্রয়োজন রয়েছে তালুদের ছিল বনীসাইলকে জিহাদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এর জন্য আলোসমাতালা তাকে যোগ্যতা দান করেছেন তিনি হবেন জিহাদের আমির তাদের নেতা পাশাপাশি তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী সক্ষম সুঠাম দেহের অধিকারী সক্ষম বা সক্ষমতা এটাকেও কাজের ধরণ অনুসারে আমাদেরকে বুঝতে হবে এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি শক্তিশালী মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা কাজের জন্য সুঠামদেহী বডি বিল্ডার হতে হবে বরং কাজের ধরনের উপর নির্ভর করে এটা কখনো মানসিক শক্তিকেও বুঝাতে পারে আর্থিক শক্তিকেও বুঝাতে পারে কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দুটি গুণ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং তার প্রয়োজনীয় সামর্থ্য বা শক্তি আল্লাহ নবী তাদেরকে বললেন বস্তু তো আল্লাহ আল্লাহ হচ্ছে অবগত বনে ইসরায়েলের সাথে থাকা নবী তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিলেন তিনি বললেন اَي نَأْتِيَكُمْ الْمَتَابُ تُفِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَّةٌ وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كنت তালুতের নেতৃত্বে একটি চিহ্ন বায়াত আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করবেন এবং সেটা কি সেটা হচ্ছে তোমাদের কাছে একটি সিন্দুক আসবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের সন্তুষ্টির জন্য এবং এর মধ্যে থাকবে মোশা হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত ব্যবহারিত সামগ্রী সেই সিন্দুকটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেস্তারা যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো তাহলে এর জন্যই এর মধ্যেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে আল্লাহ বনি ইসরায়েলের অন্তরে ইমানকে দৃঢ়তা দেওয়ার জন্য তাদের অন্তরে সাকিনা প্রদান করার জন্য নিশ্চিত ইয়াকিন প্রদান করার জন্য একটি আনুষ্ঠানিকতা অবলম্বন করলেন তালুকের নেতৃত্ব যখন তিনি লাভ করবেন তিনি যখন তাদের উপরে রাজা হিসেবে নির্বাচিত হবেন সেই সময়ে মুসা আলাহিসাল্লাম হরন সালাম এবং তার পরবর্তী বংশধরদের কিছু পরিত্যক্ত ব্যবহৃত সামগ্রী যা একটা সিন্ধুকে সংরক্ষিত ছিল যেটা পরবর্তীতে বনে ইসরা তারা হারিয়ে ফেলে তাদের উপরে অন্যান্য জাতিগুলো আক্রমণ করে সেটাকে লুট করে নিয়ে যায় সেই সিন্ধুককে আবার তাদের কাছে ফিরিয়ে হবে এবং এটাই হচ্ছে একটি নিদর্শন তালুতের নেতৃত্বে আল্লাহ সুতোল্লাহ বলেছেন সেই সিন্ধুককে বহন করে আনবে ফেরেস তারা যেন এর মাধ্যমে তাদের মধ্যে বিস্ময় জাগে এবং হারানো বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসে এবং যেন তারা তালুদের প্রতি আস্থা রাখতে পারে এই জন্য এই বিশেষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালুদকে রাজা হিসেবে প্রতিষ্ঠা দান করলেন আর তাবুত একটা সিন্ধুক এবং বন ইসরাসাইলের লোকেরা তাদের পূর্বপুরুষের এই ব্যবহার্য সামগ্রীকে নিজেদের জন্য বারাকা বা আশীর্বাদ হিসেবে দেখত তারা এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইতো কারণ এগুলো ছিল আল্লাহাল্লার আম্বিয়া বা নবী রাসুলদের ব্যবহার্য সামগ্রী যে সময়ের কথা আমরা আলোচনা করছি তালুতের সময়ে এবং এর আগে মূসা আল্লাহ মধ্যবর্তী কয়েকশ বছরের ব্যবধান অনেকগুলো জেনারেশনের ব্যবধান মধ্যবর্তী সময়ে অনেক পরিবর্তন ঘটেছে মনে ইসরায়েল বহু জিহাদ করেছে এবং বর্তমানে যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়টিতে তারা ছিল অত্যন্ত দুর্বল অবস্থায় যার কারণে আল্লাহ নবীকে তারা অনুরোধ করছিল আমাদেরকে একজন যোগ্য নেতা দান করার জন্য আল্লাহর কাছে আপনি অনুরোধ করুন ফেরেজ আল্লাহ আল্লাহর তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য এই নিদর্শনকে তাদের সামনে এনে হাজির করলেন সেই সেনাবাহিনীকে তিনি করে তুলতে লাগলেন তিনি বণ ইসরা বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্য বাহিনীকে পৃথক করলেন পেছনে পড়ে থাকলো শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধরা আল্লাহ মোহামতাল্লাহ কুরআনে বলেছেন তার সৈন্য সামন্ত সৈন্য দল নিয়ে বের হল তখন বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নহরের মাধ্যমে একটি নদীর মাধ্যমে এবং যে ব্যক্তি সেই নদীর পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়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 এবং যে ব্যক্তি তার গ্রহণ করবে না অন্তর্ভুক্ত। কিন্তু যে লোক সামান্য এক হাতের আজলা ভরে সামান্য কিছুটা খেয়ে নেবে তার দোষ তেমন গুরুতর হবে না সেও আমাদের অন্তর্ভুক্ত আল্লাহ মোহাম্মদাল পরবর্তী ঘটনা বর্ণনা করে বলছেন অতঃপ্পর সবাই পান করলো সে পানি অল্প কিছু মানুষ ছাড়া তালুদ যখন সেই নহর বা নদীকে অতিক্রম করল তারমানদার তারা বলতে লাগলেন আজকের দিনে জালুদ এবং তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার শক্তি আমাদের নেই অপরদিকে যাদের ধারণা ছিল যে অবশ্যই তাদেরকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগলেন কত সামান্য দল কত বিরাট দলের মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গেই রয়েছেন তালুদ তা সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন পণীষ্রাজ জাতিকে পেছনে ফেলে নারী শিশু বৃদ্ধদেরকে পেছনে ফেলে তালুদ তা সৈন্যবাহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মহাসীর উল্লেখ করেছেন এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার সৈন্য আশি হাজার পুরুষ আশি হাসার যোদ্ধা আশি হাজার যোদ্ধা কিন্তু তালুত তিনি একজন যোগ্য নেতা তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না তিনি জানতেন যুদ্ধ বিজয়ের জন্য কোন বিষয়টি প্রয়োজন কারণে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি জানেন আল্লাহ কোন বিষয় দেখে বিজয় প্রদান করেন তিনি জানতেন তার জন্য সামনে যা অপেক্ষা করছে এর জন্য লৌহ কঠিন দৃঢ় সংকল্প প্রচন্ড ধৈর্য এবং মানসিক শক্তি কাজে তিনি তার সৈন্যবাহিনীকে তাদের মানসিকতাকে যাচাইয়ের জন্য কিছু পরীক্ষা গ্রহণ করতে চাইলেন তিনি একটি বিশাল মহাসমাবেশ বহু মানুষ সবাইকে কিনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মোটে আগ্রহী ছিলেন না জনতা ভিড় বাড়ানো তার উদ্দেশ্য ছিল না বরং তার প্রয়োজন ছিল সেই সমস্ত প্রকৃত আন্তরিক শক্তিশালী সৈন্যদেরকে যারা তার পাশে থেকে কঠিন মুহুর্তে পরিত্যাগ করে যাবে না পাশে থেকে ময়দানে দৃঢ় থেকে লড়াই করতে পারবে তাহলে তার যোগ্যতা এবং জ্ঞানের মাধ্যমে বেশ ভালোভাবে জানতেন যদি কোনো দুর্বল মানসিকতার সৈন্য ময়দানে যোগদান করে সে লাভের থেকে ক্ষতির কারণ বেশি হবে এমনকি রাসুল্লাহ সাল্লা সিরাহ জীবনী থেকে আমরা জানতে পারি তাবুক যুদ্ধের আগে কি ঘটনা ঘটেছিল তাবুক যুদ্ধ দীর্ঘ সফর গরমের মধ্যে মুনাফিকেরা এসে নানা রকমের অজুহাত পেশ করতে শুরু করলো যেন তারা যুদ্ধে না গিয়ে তাদের ঘরে বসে থাকতে পারে এক একজন বানিয়ে বানিয়ে নতুন নতুন অজুহাত এসে করছিল এমনকি একজন এটাও বলেছিল ইয়া রাসুল্লাহ আমি এই দীর্ঘ সফরে নারীর ফিতনা আশঙ্কা করছি আমি চাইনা যুদ্ধে গিয়ে এমন কোন নারীর চেহারার সম্মুখীন হই যাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় আমার মন অচল হয়ে যায় কাজেই আমি ফিতনার ভয় করছি আমাকে দয়া করে পেছনে থাকার অনুমতি দান করুন এগুলো তারা নিজেরা তৈরি করে অধুহাতিসে ব্যবস্থাপন করছিল যেন তারা বিরত থাকতে পারে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তিনিও জানতেন এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক এবং এরা পেছনেই পড়ে থাকবে আল্লাহ কোরআন এদের সম্পর্কে বলেছেন যদি তারা বের হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করত। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো অবশ্যই এর জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করতো নিজেদেরকে তৈরি করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় কাজে আল্লাহ তাদেরকে নিবৃত করে রাখলেন এবং আদেশ হলো। সত্যবাদী হতো আল্লাহ বলছেন অবশ্যই তারা কিছু প্রস্তুতি গ্রহণ করত সরঞ্জাম প্রস্তুত করতো নিজেদেরকে প্রস্তুত করতো শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা না কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করেছে এবং যখন সময় এসে উপস্থিত ঠিক সেই মুহূর্তে এসে বলেছে আমি এখনো প্রস্তুত হইনি আমার এই কাজটা বাকি এখনও সেই কাজটা শেষ করতে পারিনি আল্লাহ চাইলেন না এই সমস্ত ব্যক্তিরা বের হোক কিন্তু কেন অন্যতলা বলেছেন যদি তারা তোমাদের সঙ্গে বের তাহলে তোমাদের ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতো না ঘোরা ছুটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে যখন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে ময়দান উত্তপ্ত হয়ে ওঠে তখন এই সমস্ত হাফহার্টেড মানুষেরা কোনো কাজই আসে না দেখা যেত যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাকে সাহায্য করার পরিবর্তে তার মনোবলকে চাঙ্গা করার পরিবর্তে তার উল্টো মুসলিমদের মধ্যে বিভক্তি এবং ভীতি সৃষ্টি করতো তারা বলত চলো এইসব আল্লাহ তিনি যাননি এই সমস্ত ভগ্ন মন মানসিক দুর্বলতা সৃষ্টি করুক কাজেই তাদেরকে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আলোসুমতালা অন্তর্ভুক্ত করে দিলেন তালুদ যাকে আলাস মহাতালা যোগ্যদান করেছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যাকে আলাসুমাত নেতা নির্বাচন করেছেন জন্য তিনিও এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন কাজে তিনি যাননি এই সমস্ত সৃষ্টি এসে করুক তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে আগ্রহী ছিলেন না হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল মক্কা বিজয়ের পরে দলে দলে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করলো বহু ব্যক্তি নমুসলিম হয়েছে সেই সময় মুসলিমদের যে বাহিনী যুদ্ধের জন্য গঠিত হলো সেটাই হচ্ছে আল্লাহ রসুল ইসলামের গঠিত সর্ববৃহৎ সেনাবাহিনী প্রচুর সৈন্য সংখ্যা থেকে একজন সাহাবী তিনি বলেছেন আমরা আজকের দিনে সংখ্যার কারণে কখনোই পরাজিত হব না সংখ্যায় আমরা বহু এগিয়ে আছি এই যুদ্ধের সৈন্য সংখ্যা আমাদের চিন্তার কোন বিষয় হবে না কত সুবিশাল সেনাবাহিনী আমাদের পক্ষে কিন্তু আমরা জানি পরবর্তীতে কি ঘটেছিল হুনায়নের যুদ্ধে যুদ্ধের প্রথম ধাক্কাতেই শত্রুপক্ষের প্রথম আক্রমণের ধাক্কা সামলাতে না পেরে যে যেদিকে পেরেছে চতুর্দিকে ছুটে পালিয়েছিল তালুত এই ধরনের ব্যক্তিদেরকে তার সাথে রাখতে চাননি কাজে তিনি তাদেরকে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন তালুত তার সেনাবাহিনীকে উত্তপ্ত শুষ্ক মরুভূমির মধ্য দিয়ে মার্চ করিয়ে নিয়ে গেলেন যখন তারা তৃষ্ণার্ত এবং ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লো সামনে দেখতে পেল এক নদীকে চোখের সামনে তারা পানি দেখতে পেল কিন্তু তালু তাদেরকে কি বললেন এই পানি তোমরা পান করতে পারবে না যে ব্যক্তি পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে পান করবে না সে আমাদের অন্তর্ভুক্ত দিকে কেউ যদি সামান্য এক হাত বা এক আজলা ভর্তি পানি এক একমুঠো পানি পান করে থাকে সেও আমাদের সঙ্গে আসতে পারবে এই চূড়ান্ত ক্লান্ত শান্ত অবস্থায় হয়তো তাদের মধ্যে এমন কোনো ব্যক্তিও ছিলেন যে হয়তো পানি পান না করলে মূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সে অবস্থায় নিষেধাজ্ঞা চলে আসলো পানি পান করা যাবে না এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে আল্লাহ তাল্লা কুরআ বলেছেন তা বললেন কেউ পানি পান করো না যে পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আর অগ্রসর হতে পারবে না আর যদি পান না করো অগ্রসর হতে পারবে আর যদি খেতে হয় সামান্য এক আজলা এক হাত পরিমাণ পানি পান করা যাবে এক মুঠো পানি পান করা পানি না পান করা থেকেও বেশি ক্ষতিকর কারণ যখন আপনি অতটুকু পানি গ্রহণ করবেন চূড়ান্ত পিপাসার্থ অবস্থায় এরপরে আবার নিজেকে বিরত রাখা এটা খুবই কঠিন হয়ে যাবে কারণ হয়তো জীবনের পানিটাই পান করেছেন কতজন ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছিল তালুতের সঙ্গে সৈন্য ছিল আশি হাজার সেই পরীক্ষায় পানি পান করার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে মাত্র চার হাজার পরীক্ষার্থী মাত্র চার হাজার সৈন্য নদীর পানিকে পান করেছে প্রথম পরীক্ষা এটা শেষ হওয়ার পর নদীর অপর পারে তালুতের সঙ্গে থেকে গেলেন মাত্র চার হাজার তারা যুদ্ধের জন্য আগ্রহী ছিল নিজে থেকে তারা লড়াই করতে চেয়েছে এর এরপরও তালুদ তাদেরকে বিরত থাকতে আদেশ দিলেন তাদেরকে না আসার পরামর্শ দিলেন যখন তারা আসলো এরপরে তিনি তাদের ইচ্ছা শক্তির পরীক্ষা নিলেন যাতে তিনি দেখতে পারেন কারা নিজেদের লালসার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারে কারা বিপদের মধ্যে সবর করতে পারে থাকতে ছিয়াত্তর হাজার ব্যক্তি ব্যর্থ হল হাজার সেই পরীক্ষায় পাশ করল এই অল্প সংখ্যা যারা উত্তীর্ণ হলেন তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি পরীক্ষা আরেকটি ফিতনা সংখ্যার অল্পতা তাদের জন্য আরেকটি বড় ফিতনা হিসেবে আবির্ভূত হলো তারা বললো আজকের দিনে জালুদ এবং তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার কোন শক্তি আমাদের নেই অনেকটা বিষয়টা এরকম যে মাত্র চার হাজার সৈন্য নিয়ে আমরা কিভাবে অত্যাচারী শক্তিশালী রাজা বাহিনীর বিজয়ী হলেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাদের মধ্যে আবার এই ধরনের মানসিকতা চলে আসছে কিন্তু তাদের মধ্যে থেকে আরেকটি বাচ্চা স্টেশন চলে আসলো সেখানে আরো ক্ষুদ্র কিছু ব্যক্তি সংখ্যায় অল্প তাদেরকে আল্লাহ সুহান নির্বাচন করলেন আল্লাহ কুরআ বলেছেন যাদের ধারণা ছিল যে আল্লাহ হয়েছে বিরাট দলের মোকাবেলায় এই কথাগুলো কারা বলছিল এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যাদের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর সামনে একদিন তাদেরকে উপস্থিত হতে হবে দণ্ডায়মান হতে হবে অবশ্যই আল্লাহর সঙ্গে তাদেরকে একদিন সাক্ষাৎ করতে হবে যারা এই হিসাব দুনিয়ার বস্তুগত বিষয় দেখে করছিল না তারা হিসাব করছিল আখিরাতের বিষয়কে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই বিষয়টাকে সামনে রেখে দুনিয়ার ছকে নয় আল্লাহর ছকের কথা মাথায় রেখে আল্লাহকে সমীকরণের মধ্যে ধরে তারা এই হিসাব করছিল যুদ্ধে জয় পরাজয়ের বিষয়ে অন্য ব্যক্তিরা তারা হয়তো তাদেরকে বলছিল বাস্তববাদী হক বাস্তবে আসো কল্পনা ছেড়ে মাত্র চার হাজার নিয়ে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী সংগঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ আমাদের তো জয়ের কোন সম্ভাবনাই নেই এই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কথা বলে তারা সমস্ত ছক কাটে দুনিয়ার বিষয়গুলোকে চিন্তা করে দুনিয়ার বস্তুগত বিষয়গুলোকে তারা প্রাধান্য দেয় গায়েবের বিষয়কে তারা সমীকরণের মধ্যে অনুপস্থিত রাখে তারা সব কিছুকে দেখে দুনিয়া বিচোখে এই সমস্ত ব্যক্তিরা তালুতের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত পরীক্ষায় সেনাবাহিনী থেকে তারা চিটকে পড়ল অবশিষ্ট তালুতের সঙ্গে থেকে গেল বনি ইসরায়েলের শ্রেষ্ঠ বাছাইকৃত সন্তানেরা নিখুঁত হাঁটি তার মাত্র মাত্র ৩১৪ জন তালুতের সঙ্গে শেষ পর্যন্ত টিকে রইলেন একটি বর্ণনা এসেছে তালুতের বাহিনীর মুজাহিদের সংখ্যা এবং আল্লাহ রসুলের সঙ্গে বতরের যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের সংখ্যা ছিল একই তিনশো দশের কিছু বেশি এটা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তালুদ সত্যিকারের যোদ্ধাদেরকে পৃথক করেছেন যারা সক্ষম তাদেরকে পৃথক করেছেন অক্ষমদের কাছ থেকে আশি হাজার লোকের মধ্য থেকে দুই দফায় বাছাই করে প্রথমে চার হাজার করেছেন এই সমস্ত ব্যক্তিরা যখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলেন তাদের সম্পর্কে আল্লাহ মহামতাল কুরআ বর্ণনা করে বলেছেন وتواجه جنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا نصرنا على القوم আর যখন তালুদ ও তার সৈন্যবাহিনী শত্রু দলের সম্মুখীন হলেন তারা বলতে লাগলেন হে আমাদের মনে সবর সৃষ্টি করে দাও আমাদেরকে এবং সাহায্য করো এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জালুতের মুখোমুখি হওয়ার পূর্বে ময়দানে যাওয়ার পূর্বে তালুদ তার সৈন্যবাহিনীকে নানাভাবে পরীক্ষা করেছেন এটা দেখার জন্য কারা প্রকৃত ধৈর্যশীল শক্তিশালী এবং চূড়ান্ত বদ্ধপরিকর কিন্তু যখন তারা জালুতের মুখোমুখি হলেন তখন আর কোনো ধৈর্যের পরীক্ষা নয় শক্তির পরীক্ষা নয় প্রতিজ্ঞা নয় সব কিছুকে দূরে ছড়িয়ে ফেলে একমাত্র আল্লাহর কাছে তারা নিজেদেরকে চূড়ান্তভাবে সমর্পণ করে দিলেন যুদ্ধের জন্য হাতিয়ারের প্রয়োজন রয়েছে প্রয়োজন নানা রকম হাতিয়ারকে ব্যবহার করতে হয় কিন্তু সেগুলো হচ্ছে যুদ্ধের আগের প্রস্তুতি যখন আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত তখন আমরা দেখতে পাই এগুলোর উপরে এই হাতিয়ারগুলোর উপরে কোনো আসবাবের উপরে মুসলিমরা নির্ভরশীলতা রাখেন না তারা নির্ভর করেন একমাত্র আল্লাহ সাহায্যের উপরে বতরের যুদ্ধে আল্লাহ যুদ্ধ শুরু করার সাহায্য প্রার্থনা করতে লাগলেন এই সময়টা মুসলিমদের পুরোপুরি দায়ী দায়িত্ব আল্লাহর হাতে সমর্পণ করে দেওয়ার সময় কাদের সেই ক্ষুদ্র দল যারা সমস্ত বাধা অতিক্রম করে ময়দানে এসে উপস্থিত তারা যখন জালুতের সম্মুখীন হলেন তারা বললেন রব্বানা আফরিক আলাইনা সাবরান হে আমাদের রব আমাদেরকে আপনি আবৃত করুন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এক বিশাল শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ক্ষুদ্র একটি দল যুদ্ধ যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে তালুটের নিকট এসে উপস্থিত হল ক্ষুদ্র আকৃতির একজন ব্যক্তি তিনি বললেন আমি জালুতের মোকাবেলা করবো তালুদ অবাক্ষ তাকিয়ে দেখলেন এ তো অল্পবয়স্ক একজন বালক মন্ত্র তালুদ কাজেই তার সঙ্গীদের মধ্যে আবারও ঘোষণা দিয়ে প্রকাশ করলেন কে আছো যে জালুতের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে সে অল্প বালক ছাড়া আর কেউ এগিয়ে আসলেন না তৃতীয়বার যখন একই ঘোষণা দেওয়া হল তালুদ ঘোষণা দিলেন কে আছো যে জালুতের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে তিনি দেখলেন সেই অল্পবয়স্ক বালক সে ছাড়া আর কেউ এগিয়ে আসেনি তালুত তখন অনুমতি দিয়ে বললেন ঠিক আছে তুমি তারপর হয়ে তিনি বারবার এগিয়ে যাচ্ছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় বারবার এগিয়ে গিয়ে তিনি বলছিলেন আমি জালুতের মোকাবেলা করবো অথচ তার হাতে সামান্য অস্ত্র একটি গুলতি মাত্র তার অন্তর ছিল আল্লাহর প্রতি খাঁটি ইমানে পরিপূর্ণ সেই বালক জালুদের সামনে গেল এবং তাকে লড়াইয়ের জন্য আহ্বান জানাল আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না ফিরে যাও বরং আমার সাথে যুদ্ধে সক্ষম শক্তিশালী কাউকে পাঠা আমি তোমাকে হত্যা করতে চাই না জবাবে সেই বালক কি বলেছিল কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই এই বলে সেই বালক তার গুলতিতে একটি পাথর জালুতের চোখ লক্ষ্য করে ছুড়ে মারলেন এবং پھر ایمان در را اللہ حکومے جالو تیر باہین کے پورج دو کرے دیلو ایوان داود جالود کے حد دا کرلو اللہ داود کے دان کل لین رجو ایوان کو بگتا تاکہ جا النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَاكِنَّ اللَّهَ دُوْ فَضْلٍ عَلَى الْعَالَمِينَ বলছেন আল্লাহ যদি একজনকে অপরজনে দ্বারা প্রতিহত না করে দিতেন এই গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই একান্ত করুণাময় শ্রুধান এই যুদ্ধের সমাপ্তি তিনি হত্যা করলেন তিনি একজন বালক তিনি হচ্ছেন দাউদ আলাহ ইসলাম তিনি তখন নবাদ লাভ করেননি সেনাবাহিনীর সাথে থাকা একজন ক্ষুদ্র যোদ্ধামাত্র দালুদের পরে তিনি হলেন বনি ইসরায়েলের রাজা পথ এই বিজয় দাউদ আল ইসলাম এবং সুলাইমান আলাইসালামের নেতৃত্বে ঘটলেও মূল বিজয় এসেছে সেই তিনশো জনের আমলের উপর ভর করে ঠিক যেভাবে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল বতরের যুদ্ধে ৩১৩ জন মুজাহিদের জিহাদের মাধ্যমে খিলাফা এভাবেই প্রতিষ্ঠা লাভ করে মুখের কথার মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা হয় না বরং এটা প্রতিষ্ঠিত হয় ত্যাগের মাধ্যমে রক্ত এবং খাম বিসর্জন দিয়ে যুদ্ধে জয়পরাধের সংখ্যার কোনো বিষয় নয় বরং তা অন্তরের ইমানের সাথে আল্লাহর উপরে নির্ভরতা তাওয়াকুলের সাথে সম্পর্কিত আল্লাহর উপরে ভরসার সাথে সম্পর্কিত বিষয় যখন বনি ইসরা বিজয় অর্জন করল এই সময়টা দাউদ আলাহিস্লাম এবং পরবর্তীতে সুলাইমুল আল্লাহিসের সঙ্গে যে সময় এটা ছিল বনি ইসালের জন্য সবচেয়ে সুখের সমৃদ্ধির সময় তাদের গোল্ডেন এজ স্বর্ণযুগ কিন্তু পরবর্তী ইতিহাস শুধুমাত্র তাদের অধবপতন এবং দুর্নীতির ইতিহাস এমনকি আম্বিয়াদের অভিশাপ তাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহর নবীদেরকে তারা হত্যা করেছে ক্রমান্বয়ে তারা পরিণত হয়েছে আল্লাহর অভিশপ্ত একটি জাতিতে যাদের উপরে আল্লাহ প্রধান্বিত তাদের উপর আল্লাহর অভিশাপ মৌসা আলাহিসাল্লাম এর ঘটনাগুলো আমরা আগেই সমাপ্ত করেছি মধ্যবর্তী ইতিহাস ইউসেবনের ন এবং তালুতের ঘটনা এটা আমরা আলোচনা করেছি এখনো বনি ইসরায়েলের অনেকগুলো ইতিহাস ঘটনা আলোচনা করা বাকি রয়েছে এমনকি এই নবীদের জীবনী সিরিজের শেষ পর্যন্ত বনী ইসরায়েলের ঘটনাগুলোই বারবার আসবে কারণ মুসা আলাহিসাল্লাম পরবর্তীতে যারা নবীরাসল এসেছেন এমনকি ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত তারা প্রত্যেকেই বনি ইসরায়েলের মধ্যে এসেছেন কাদের আমাদের এই সিরিজের শেষ পর্যন্ত আমরা এই জাতিকে নিয়ে আলোচনা চালিয়ে যাব কারণ পরবর্তী প্রায় সমস্ত নবী বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত আল্লাহ এই সময়ের সেরা জাতিকে ব্যক্তিরা বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন তাদের অন্তর্ভুক্ত কিন্তু যখনই তারা আল্লাহর কিতাবগুলোকে পেছনে ফেলে সামনে অগ্রসর হওয়া চিন্তা করল ঠিক সেই সময় থেকেই তাদের পতনের শুরু এবং এক সময় তারা পরিণত হলো আল্লাহর অভিশপ্ত জাতিতে